उपदान जदि चाषी के ऊपरतला मानुषरा छोटे तुच्छभवे घृणा किंतु आसले तर कदर आर जमी आजे चाषित से जो निजे चाष करते नारे पड़े थकते देना उचित ना तर को मुस्लिम भाई के ता चुके खेते देवा उचित तादी ना चाय ता से जमी फेले रखते परेना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 ভাগ চাষ করতে না তা হতে পারে না দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে ফিরে এসে আলোচনা পূর্ণ করছি এই যে যদি আপনার জমি থাকে যে জমিতে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 ता चाष्ट मालिक के फसलना जेहतु मुहम्मद्लम जी हादी बार बार आईने मध्यमे हराम के हालाल करते मुस्लिम رسول الله صلی الله علیه وسلم انما انا بشر امي হচ্ছে মানুষ ওয়ান্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো ওয়া লাอัลলা বা'দাকুম ইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ তোমাদের মধ্যে বাদী প্রতিবাদীর মধ্যে হয়তো হুজ্জত পেশ করাতে খুব পটু দক্ষ ফলে সে হুজ্জত এমন ভাবে কোন ভাইয়ের অংশ তোমার জন্য বা তার জন্য আমি ফায়সালা করে দিই অথচ তার সেটা নয় সেই জমি তার নয় সেই জিনিস তার নয় ফালাইয়া আখোজ সে যেন তা গ্রহণ না করে আমার কোন ক্রমেই আইনকে ব্যবহার করে আপনি পরের জিনিস হরফ করবেন না ব্যক্তি জমির মালিকের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 ভাগের সময় আপনি দেখবেন মুসলিম বরগাদারগণ একটু দেখবেন কি না যাদের যাদের ব্যাপারে আল্লাহাম বলছেন যে ব্যক্তি জবরদখল করে কারো জমি ভোগ করবে কেয়ামতের দিনে আল্লাহ সেই জমিকে তার গলায় লটকে দেবেন মুসলিম যে ব্যক্তি কোন মালিকের জমি জবরদখল করে ভোগ করবে জবরদখল করে নেবে আল্লাহ তালা কেয়ামতের দিনে সেই জমিকে কে বলবেন খুঁটতে বলবেন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 তো মালিক কে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ কে ফাঁকি দেওয়া যাবে না কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমার প্রশ্নটা হচ্ছে যে ধরেন কাবারের দুবের জমি আছে তারা পাঁচ ভাই বোন চার বোন এক ভাই এখন তো মশলা ভাগ শুরু হয়ে গেল যেমন ভাই থাকবে ভাই পাবে ডবল বোন পাবে তার অর্ধেক বুঝতে পারলেন যেমন কথার জন্য বলি না বলি তিন বিঘে জমি আছে আর এক ছেলে এক মেয়ে বাপ মারা গেলে দুবিঘে ছেলে পাবে এক বিঘে বোন পাবে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 তাই না কিন্তু সেই দাঁড়িয়ে দিয়ে যদি আপনার সোনা ওজন করতে যায় সুক্ষ ওজন হবে না তো আমাদের উচিত আল্লাহ যে আইন সে আইন অনুযায়ী আমরা বিধান এবং দেবো এখানে আমার কোন মুসলিম বোনের জন্য জায়েজ নয় যে আমার ভাই ডবল পেয়েছে আমি তার সমান ভাগ নেবো যদি কোর্টে গিয়ে কেস করে সে হয়তো দেশের আইন অনুযায়ী ভাইয়ের সমান ভাগ পেতে পারে কিন্তু তার জন্য হালাল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 এবং সিরক ওসর মুশরক থেকে সম্পর্কহীন হওয়া আল্লাহ তালাম থেকে সঠিক মুসলিম হওয়া তৌফিক দেন আল্লাহ মামিনবীন মোহাম্মদ আজমাইন আসসালামাইকুম ওরমতাল ববরকাত